উবৈদ ইবনু জুরাইজ রহমাতুল্লা আলাই হতে বর্ণিত তিনি আবদুল্লাহ ইবনু উমর আদুল্লাহ তালাহুকে বলেন। হে আবু আব্দুর রহমান আমি আপনাকে এমন চারটি কাজ করতে দেখি যা আপনার অন্য কোনো সাথীকে দেখি না তিনি বললেন ইবনু জুরাইজ সেগুলো কি। তিনি বলেন আমি দেখি এক আপনি তাওফ করার সময় দুই রুকনে এমনই ব্যতীত অন্য রুকন স্পর্শ করেন না দুই আপনি সিপতি অর্থাৎ পশমবিহীন জুতা পরিধান করেন তিন আপনি কাপড়ে হলুদ রঙ ব্যবহার করেন এবং চার আপনি যখন মক্কায় থাকেন লোকে চাঁদ দেখে ইহরাম বাঁধে কিন্তু আপনি তার বিয়ার দিন অর্থাৎ আটি জিলহাজ না ইহরাম বাঁধেন না আব্দুল্লাহ রদিল্লাহ তালানহু বলেন। রুকনের কথা যা বলেছ তা এজন্য করি যে আমি আল্লাহ রসুল সাল্লাহামকে মণি রুকনদায় ব্যতীত আর কোনোটি স্পর্শ করতে দেখেনি। আর সিপতি জুতা আমি আল্লাহ রসুল সাল্লাহুস্লামকে সিপ্তি জুতা পড়তে এবং তা পরিহিত অবস্থায় অজু করতে দেখেছি তাই আমি তা পড়তে ভালোবাসি আর হলুদ রং আমি আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লামকে তা দিয়ে কাপড় রঙিন করতে দেখেছি তাই আমিও তা দিয়ে রঙিন করতে ভালোবাসি আর ইহরাম আল্লাহ রসুল সাল্লাহ আল্লামকে নিয়ে তার সওয়ারই রওনা না হওয়া পর্যন্ত আমি তাকে ইহরাম বাতে দেখিনি